আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه <سؤال> ওয়া والسلام على সাইয়েদুল মুরসালিন নবীজি আমাদের মুহাম্মাদ আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين মা বাদা প্রিয় দর্শক শ্রোতা বাইবেল আপনারা আমাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে বড় আলামতগুলোর কিয়ামতের প্রথমটি সেটা এই ধোঁয়াটা কিন্তু প্রকাণ্ড ধরনের যেটা একবার সুস্পষ্ট হবে এবং আপনার ফুলে ধরবে শরীরের মধ্যে ফুলে যাবে এবং এমনকি এই ধোঁয়াটা তাদের কান দিয়ে বের হয়ে যাবে এবং মৌমেনদের জন্য সেটা সৃষ্টি করবে মতো তাদের সর্দি লেগে যাবে এইভাবে তাদের মৃত্যু আসবে আরেকটি কথা আছে যে এই ধোঁয়ার মধ্যে এসেছে আল্লাহ থেকে আল্লাহ বলেন আল্লা বলে সেই ধোঁয়া কিন্তু আনন্দদায়ক নয় বরং সেটা যন্ত্রণাদায়ক শাস্তি হবে কাফের মুনাফিকদের জন্য এই যে আল্লাহ अल्लाह ज शू अपेक्षा करते काफेट सवार दिए छे जाए हादीस इतिपूर्वे बर्णना करपर्केट अबू सर उदायफे नासिदर हादी যেখানে ধোঁয়ার কথা এসেছে যেখানে দশটি আলামত কেয়ামতের উল্লেখ করেছেন সেখানে ধোঁয়ার আমরা বুঝতে পেরেছি যে ধোঁয়া একটি কেয়ামতের আলমত যেটা সামনে আসবে কেয়ামতের পূর্বক্ষণে আল্লাহ সাহু আমাদেরকে এর আগেই মৃত্যু দিয়ে দিন সেটাই আল্লাহর কাছে কামনা করব যেন আমরা ফিতনা না পড়ি আজমাইন।